আমি হজরত্বপূর্ণ so بسم الله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل ويرزقه من حيث لا يحتسب صدق الله مولى العظيم وقال رسول الله صلى الله من عاد لي وليا فقد أعزنته بالحرب وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জানাবেন হাজরা তুলামাই کرام তোলা বা সমবেত বেরাদাম ঐতিহ্যবাহী সংগঠন আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন বিপি তফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে পাক হাজির করে এতক্ষণ আপনাদের সামনে বাংলাদেশের বিজ্ঞ ইসলামিক জ্ঞানে অত্যন্ত পারদর্শী সামনে আজকের দিনের জন্য শতলের পরে আমাদের ঢাকা অথবা বাংলাদেশের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 সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার পূর্ববর্তী আলোচকদের আলোচনার সূত্র ধরে আমাদেরই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানের দেশ এই দেশের রুডে গাড়ে সর্বত্র তাকাইলে ইসলামের নিদর্শন পাওয়া যায় আপনারা দেখবেন রাস্তা দিয়ে যখন মানুষ চলে মাথার ওরনা মাপলারের মতো গলায় চুলাইয়া রাস্তা দিয়ে হাঁটতে সে বেলের লাপনা করে আজান ঠিকা করো দেশটা কার আসতে বলেন কেন ঘুমো ধরছে নাকি মাদ্রাসার একজন নয়ানা সাহেব মৌলী সাহেব সামনে পড়ছে মৌলী সাহেবের দেখা মাত্র মুসলমানের আমার কাছে দেশ যে মুসলমান আরো প্রমাণ আছে আমি লন্ডন থেকে আসতেছি হিত্রু এয়ারপোর্টে টিকিট ওকে করার জন্য লাইনে দাঁড়াইছি প্রথম দিক থেকে আমাকে একজন এসে ডাক দিলেন ননা সাহেব আমি পেছনে ফিরে দেখি বাংলাদেশের একজন পার্লামেন্টারিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত আমি ওনাকে দেখে জিজ্ঞেস করলাম দাদা আপনি কোথার থেকে আসছেন আমি তো আমেরিকার থেকে আসছি আপনি আমি তো লন্ডন থেকে তাই আসেন একই টিকেট দুইজনের সাথে বিমানে উঠতেছি বলেন আপনাদের কোরআনের দৃষ্টিতে ওই গ্রুপের মানুষ এটা কি ত্রিপিঠ বাইবেল কি কার মুখ থেকে বেরইল ইটার দ্বারা আপনারা কি বুঝছেন জানিনা আমি যেটা বুঝেছি বাংলাদেশে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান রাজনীতি করতে চায় ইসলামের বলি সারা সম্ভব হবে না বাবু সরঞ্জিত সেন গুপ্তার মুখ থেকে কোরআনের আয়াত বের হওয়া প্রমাণ করে দেশটা মুসলমানের खेन पटाई दिन दिए देव এই গত পুষ দিন আমার ফোন করে কহজুর আলহামদুলিল্লাহ কেমন আছেন হিন্দু ঘটনা কি আপনাদের সনাতন ধর্মের মানুষ উনি আমাকে বলে হুজুর সতেরানব্বই বছরে মুসলমানের দেশে চব্বিশ ঘন্টা মুসলমানের সাথে কাটাইবার কারণে মুসলমানের শব্দ অটোমেটিক মুক্ত হয়ে যায় আমি এই গতকাল আমার মাহফিল ছিল ঢাকাতে এর আগের দিন ছিলাম ব্রাহ্মণ বাড়িয়া ওখানে যাই দেখলাম ইনশাল্লাহ যাবে গো সস্তা মার গো। আরেক দল স্লোগান ইল্লাল্লাহ দানের শীষে মার্কা যত বড়ই হোক আর যত বড় দলই হোক আল্লাহর নামের সাথে মারাকার স্লোগান না মিলাইলে বাংলাদেশে মানুষের করা যাবে না আল্লাহর নামে মানুষের কাছে ভুট ছায় আল্লাহর নাম নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী শুরু করে মুসলমানেরা বাংলাদেশটা মুসলমানের দেশ ইসলামের নাম সকলে ব্যবহার করে এই দেশে ইসলামের প্রধান সূত্র হলো চৌধুরেরা যারা ইসলামকে বাংলাদেশ থেকে শেষ করে দিতে চায় যারা ইসলামকে সরে কৌশলে বাংলাদেশ থেকে মিঠাই দিতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার মাটিতে পারে আগে সুইডেন গেছিলাম আমার যাওয়ার উদ্দেশ্যটা হইলো যে তসলিমা গেল কই একটু দেখা যাবে আমি সুইডেনে গেলাম ওখানে আমার পরিচিত কিছু নাই সুইডেনে যাইয়া যখন স্টক হোম বিমানবন্দরে খালি গেট দিয়ে বের হইসি দেখি বাবা বড় বড় পাখরি বান্ধবা কয়েকজন লোক দাঁড়ানো বের হইসি পরে আমার ব্যাগটা দৈটা টানা লাগছে আর আমার সঙ্গে আরম্ভ করছে একজনে জানাইছে আমি তাদেরকে গাড়িটিতে জিজ্ঞেস করলাম যে তসলিমা কুন আপনাদের সুইডেনে আসছিল বলে হুজুর এখান থেকে সুতার বাড়ি খেয়ে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন কলিকাতায় বাড়ি খাইছে জুতার জুতারের বাড়ি খাইতে হবে এই দেশের আলমায় কারণ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের পরিণতি এরকমই হবে মুসলমানের আমরা এই দেশে ঘর আমরা এসে আসি নাই আমরা আমার বাংলাদেশের আজকে যারা স্বাধীনতার দাবি করে তাদের কেমন যদি বাংলাদেশের স্বাধীনতার জন্য এই দেশের স্বাধীনতা টিকাইবার জন্য প্রয়োজন হয় হাঁটা জারি মাদ্রাসার ছাত্ররা মুসলমানেরা আমরা এই দেশকে ভালোবাসি ক্ষমতায় বসার জন্য নয় আমরা সুতরাং ইমারের অঙ্গ হিসাবে আমরা দিতে প্রস্তুত দেশের জন্যে আমরা রক্ত দিয়েছি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির রক্ত না হলে বাংলাদেশ স্বাধীন হাত না বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে দেশের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে। একংরেজের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি গুলশান এই দেশের জন্য আর এই মাটির জন্য রক্ত সর্বপ্রথম আমাদের চলেছে সবকিছু মিল্লা মিল্লা ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে বলে কৌশলে বিভিন্ন সরকারের ছাত্র ছায় তারা এই করে ইসলামকে শেষ করে দেওয়ার জন্যে ইসলামের রশি স্বয়ং আল্লাহর হাতে ইম আলাহ সালাম নমর ডাক দেখ তোমার লোকের কোন যুদ্ধ নাই তোমার আল্লাহর লোকের ইব্রাহিম তারিখ বলে টাইম সকাল আটটা কোন মাথে দিন স্টেডিয়াম ঠিক দিন তারিখ ঠিক টাইম ঠিক ইবাহিম আটটা বাজার দু চার মিনিট আগে তামসা দেখতে গেছে রং দেখতে কি ব্যবহারটা আল্লাহ করে অনেক দূর থেকে আইব তো রোয়ানো যখন আটটা বাইজা গেছে এবং সময় তোমার আল্লাহ সৈন্য বল এই যে আইলো নুমরুদে থাকে দেখে যে আঙ্গুল দা দেখাইছে মশা পৃথিবীতে এর আগে কিন্তু মশা ছিল না কোথাও মশা নাই কার মশা দিকে নুমরুত ও মশা হ্যাঁ মনে করছে আগুন দিয়ে আর ধোয়া তুললেই মশা চলে যাবে বাস আগুন আইনা জ্বালাইছে আর মসা উপর দিক দিয়ে আল্লাহ মশারে কমান্ডিং দিছে কমান্ডার ডাক দিয়াকে বম্বিং শুরু করি দুম্ভ করছে আর কি অস্ত্র শস্ত্র যা ছিল সব সাইড সব আসে নাই দূরে দাঁড়িয়ে দিচ্ছে আর নুমরুদ দিছে নাকালি সেই কামু তার ভিতরে জানি কি হয়েছে স্যার তাপুর দিলে কেমন লাগে দিলে কিছুটা আরাম লাগে তাইলে স্যার আপনি নিজে আর তাপরে নাই একজন লোক বেতনভুক্ত ঠিক করি আপনার খালি ঠিক করছে কতক্ষণে বাড়িতে হয় না নোংর কি বাড়িতে ভালো করে লাগবে না কোথায় বাড়ি খাওয়াইতেছে নুমে সিংহাসনে বসায়া মুসলমান ইতিহাস হলো জুতা খাওয়ার ইতিহাস বর্তমান বিশ্বের সবচেয়ে কপালে জুতার বাড়ি আছে জুতার বাড়ি খাইতেই হবে ওই নম্র জুতার বাড়ি খাইতেছে যে বাড়িতে বিরক্ত হইয়া আর হেরে বমা কি বাড়িতে আর ওই দরজার এরকম মোটা কিতাবিয়া নুমে কিনা মুসলমান বাংলাদেশের সাতকের নব্বই পার্সেন্ট মুসলমান বিশ্বে সর্বত্র মুসলমান আছে। মুসলমানদের কাছে কোনো নাই আজকের বিশ্বের মুসলমানের স্মরণের খনি মালিক আজকের বিশ্বে মুসলমান পেট্রোলের খনির মালিক আজকের বিশ্বে মুসলমান প্লাস্টিকের মালিক আজকের বিশ্বে সারা বিশ্বে আঠান্নটি মুসলিম রাষ্ট্র মুসলমানদের মুসলমানরাহুদির দলেরা যা করতেছে আমাদের মধ্যে অভাব সেটা হলো আমাদের ইমান ইমান সকালে থাকলে বিকালে নাই রাত্রে থাকলে দিনে নাই আমাদের অবস্থা হইল এখন যারা মাফুল শুনতে আসছেন দূর কিন্তু সাংঘাতিক কি ম ছিল মজবুত এই জন্য তিনশো তেরো জন ময়দানে নামছে আমার আল্লাহ পাক আল্লাহ নবীকে বলে দিয়েছেন নবী তিনশো জন অস্ত্রবিহীন মাঠের মধ্যে ছেড়ে দিয়েছেন তারা মনে করবেন একানা। আমি তাবের যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ এখনো যে তত্ত্বাবধায়ক হয় নাই তো রিটায়ার্ড করে নাই তো টেনশনে যাই নাই তো গত নির্বাচনে ভোট কম পাইছে আমরা তো ওই জাতি যেই জাতি আফ্রিকার জঙ্গলের ভিতরে অবস্থান গ্রহণ করেছেন কমান্ডার চিফের কাছে সাহবায়াম মুজাহেদারাইসা বলছেন হজুর আমরা যেই জায়গায় আসছি এই জায়গায় হিংস্র প্রাণীরা বসবাস করে মাঠির নিচে মাটির উপরে একটু পরেই আমাদের তামসা দেখতে এরা এই কথা শুনলাক মৌলবীর মাথাটা পুরা তালে খারাপ হয়েছে হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে কি বক্তৃতা করে উচা একটা জায়গার উপর দাঁড়াইছে দাঁড়ায়া কমান্ডারের সাথে সকলে একত্রিত হয়ে शुरू कर ग्रहण कर दरकार तुम्हारा जैसा सर अन्नत्र चले जाओ बक्स शेष कर देखे बाघ पाल हिंस्र प्राणी गुलीम आरचा सब गुलल दी शुरू कर चुका है तू, एंते हाना हमारा पुष्प जम तुम देखले बही पैतो জঙ্গলের পশুর সামনে আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি আজকেও পরিষ্কার বাসায় বলে দিতে চাই যদি কোনো বাতেল ইসলামের উপর আক্রমণ করে চাই যেই দিক থেকে আসক্ত বাংলাদেশের হাটাজারি মদ্রাসার সদিট যদি আমরা ইমান থেকে মজবুত করতে পারি হকপন্থী ওলামা একামের সাথে যদি তাকতে পারি হকের পথে যদি তাকতে পারি মদত আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মদত আসবে আমাদের উপর নির্যাতন আসতে পারে নির্যাতন বুক করা আমরা নবীর সুনত নির্যাতন বুক করা সাদায় গ্রামের সূন্যত নির্যাতন বুক করা আমাদের পূর্বপুরুষ বুজর্গামে দিনের শূন্যত বন্দি অবস্থায় হুজুরের কাছে কেউ যাইতে পারবে না দেখা করতে পারবে না হুজুরের সঙ্গে কেউ কথাবার্তা বলতে পারবে না ব্যথা কিনা সবকিছু নিষেধ মুসলমানেরা উমর ইয়ে ব্যবহার করেছেন সেটা হলো আল্লাহ পাকের দরবারে দোয়ার অস্ত্র কি অস্ত্র অস্ত্র আমার রাসুল ওখানে বৈশাখ চোখের পানি খেয়ে ছেড়ে দোয়া করেন আল্লাহ দরবারে আল্লা মাথাকে ধানের জন্য উমর রানা হয়েছে একজনে মুসলমান আসতেছে রাস্তায় দুইজন কর ছ সময় হাজরাতে উমরে ডাক দিয়া বলে উমরকে ডাক দিয়া বলে মাথা কাটতে রওনা হয়েছি লোকটা উমর মোহাম্মদ বিন আবদুল্লাহ সাথে তোমাদের কি হইলো তার সাথে এটা দুশ্মনী কিসের উমর তার সাথে দুশ্মনী নাই আমরা সবাই মিলে তাতে তাকে ডক্টরের উপাধি দিয়েছি যখন বলছে কোরআনের সাথে দুশ্মনী আছে হজরত উমর ই লোকটা বলতেছে তাইলে আমি তোমাকে খবর দিতে চাই কোরআন কিন্তু তোমার গরের ভিতরে ঢুকছে মাথা কাটতে রুপ ফিরে আনা হইছে বোনের বাড়ির দিকে দরজার মধ্যে যা দাঁড়াইছে একজন উস্তাদ স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শরীফ পড়া কোরআনের আওয়াজমানরা গড়ের বেড়ার সিদ্ধি দিয়া হতর ই্পর্শ করতেছে আব্দি মধ্যে আক্রমণ শুরু করে দিয়েছেন خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا কোরআন শরীফ তার দিলির ভিতরে একশন করতে আরম্ভ করছে কোরআনের আওয়াজ আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে রাস্তা করে আর মজা লাগে না অন্য আরেকটা দিন এইটা পড়ি কেউ আজকে বিশ্বের সর্বত্র কোরআনের আওয়াজ বাঁচতেছে আমেরিকাতে ওয়াশিংটন শহরে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় দেখেছি সব সময় আজকে সারা বিশ্বে আমি লন্ডনে এক সেমিনারে ইহুদি খ্রিস্টান ধর্মের লোকজনকে চ্যালেঞ্জ করে বলেছি ও আমার খ্রিস্টান প্রমাণ করতে পারবেন না আমার কোরআনের প্রতিযোগিতা বিশ্বের সর্বত্র হচ্ছে সর্বত্র কোরআন তেলাবাদ চলছে শুনতে মজাই লাগে খানজরতের একটা কথা একটা কথা আমার বারবার মনে পড়ে আজকে তো সারা দেশে মুসলমানরা যা হচ্ছে এই দিকে করতাম দাঁড়াইছে আমরা কাজ করতেছিলাম আপনাদের এই মাদ্রাসারও ছাত্ররা যারা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক এর তারাও ব্রাহ্মণ বাড়িতে কাজ করার জন্য আমি তাই পড়তাম তো একসাথে ওখানে কাজ করি বাইতুল মুখারম দক্ষিণ গেইটে হাবিজুরের নির্বাচনী জনসভা আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে শেষ রাত্রে মিলে উঠে রা হয়েছি যাব। দিকে যাওয়ার পরে সকাল হয়েছে পত্রিকা কিনলাম দেখি তিরাশি জন প্রার্থী একজন প্রার্থীর বক্তি সাউলের দাম সাড়ে তিন টাকা কেজি কেন আমি নির্বাচিত হইলে চাউল হবে দেড় টাকা কেজি আরেকজন বক্তিয়ে দিছে পেঁয়াজের দাম দুই টাকা কেন আমি নির্বাচিত হইলে পেঁয়াজ আটানা যে খাওয়ামো আরেকজন লবণ আরেকজন মরিচ আরেকজন এই দেশের মানুষ বুদ্ধিত না আমরা গাড়িতে বৈশাখ খুব চিন্তিত মাথা হ্যাঁ সব মানুষ হয়েছে কথা যদি না কথাইলে তো কথাটা যদি হুজুরে কেউ শিখে জুমার নামাজ পইরা জুমার নামাজের পরে আইসা দক্ষিণ গেছে একবারে স্টেজের সামনে বসছি আর মনে মনে খালি ওইতেই পারি যে আল্লাহ হাবিজির মুখ দিয়ে যদি উঠলোজের কথাটা এখনো তসবি নামটা ঘোষণা করছে আমি ঝুঁজুর বক্তৃতা সব আইসে একবারে ক্যামেরা ট্যামেরা নিয়ে কলম কলম ধরছে নির্বাচনী বক্তি দেয় দাঁড়ায় সর্বপ্রথম যে কথাটা বলছেন এই কথাটা এই বাংলার মুসলমানের জন্য সমী হুজুর দাঁড়াই বলছেন ও আমার দেশবাসী আমি যদি এই দেশে নির্বাচিত হয় আল্লাহ যদি সেই দায়িত্বের দাম কু লবণের খবর নাই চাউলের খবর নাই আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন প্রতিষ্ঠা করা মুসলমানেরা মতন শিক্ষা করে যদি কোরআন শিক্ষা করে যদি ইউনিভার্সিটিতে যাইতো হল দখল করে হইত না মতবে কোরআন শিক্ষা করে যদি হইতো উটকাচারিতে মানুষ শান্তিতে থাকত সর্বপ্রথম আল্লাহ আব্বুল আল বলছেন যে সবকে তোমাদের কি দিয়েছি এক হলো কুরআন সেই কোরআন যারা তালাবাদ করবে তাদের ইমানের মধ্যে নূর আসবে ইমান যাদের তাজা হবে মানুষের যখন দাম বাড়বে চাউলের দাম ওঠুবিধিক কমবে আজকে মানুষের দাম নাই এই জন্য দাম বেশি করেন আপনারা না হলে কে সইলে আমার একা বিরুদ্ধে মানুষ মরে বিল্ডিং মরে ট্রেন এক্সিডেন্ট কইরা মানুষ মরে গার্মেন্টস আগুন লাগিয়ে মানুষ মরে আগুন আজকে রাস্তাঘাটে খুন খারাপই হয় একজন মানুষকে মাইরে ফেলানো মশা ইচ্ছেন সম্মান যখন বাড়বে দাম যখন বাড়বে অটোমেটিক জিনিসপত্রের দাম কমে যাবে আমরা খাটিবায়োটিক ব্যবহার করি খাটি অ্যান্টিবায়োটিক দেই এইগুলি মজা লাগে না এখন স্লোগান সমর্থন করি না আল্লাহর কোরআনে আল্লাহ কইসে মৌলবাদী আমরা কি ইমানদার মৌলবাদীরা মৌলবাদী মৌলবাদী না এর কোন সাহায্যকারীও নাই মুসলমান মৌলবাদী মূল বিশ্বাসী মূল হর আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি একমাত্র শক্তিতে মতো একটা মাদ্রাসা বাজেট কত বছরে লাগে চলতেছে যায়া দেখো মাদ্রাসাগুলিতে কি হচ্ছে সেই জায়গায় লেখাপড়া করে আল্লাহ তৈরি হয় সেই জায়গার থেকে সুনাগরী প্রস্তুত হয়ে বের হয় হ্যাঁ মুসলমানরা মাদ্রাসাগুলিতে আজকে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী জঙ্গিবাদ মাদ্রাসায় নাই বাংলাদেশের কোন থানার কথা বলতে চাই না সারা বাংলাদেশের কোন পুলিশ স্টেশনের কথা বলতে একজনের লিস্টে ওই লিস্টে একজন মাদ্রাসার ছাত্র একজন আলমের নামও খুঁজে পাবেন না আজকে এই যে করস ফায়ারে হত্যা বাংলাদেশে কত মানুষ হয়েছে একটা মসজিদের ইমাম একজন মাদ্রাসার ছাত্র একটা আলেম করছে যদি কেউ দেখাইতে পারে এই বাংলাদেশে আর কোনদিনের দ্বারে কাছেও। এই দেশের মাদ্রাসার ছাত্ররা নাই সন্ত্রাসীদেরকে তোবা করাই হাত ধরে সন্ত্রাসী চোর চরিত্রহীন করে আল্লাহর অলিকে পরিণত হয়েছে সেই অলি তৈরি করার কারখানা হাটা মাদ্রাসা যা কই বা আমরা আমাদেরকে আবার কেউ কেউ দেখলে গার কাটকিয়েছি বাঙ্গালাই ট্রেনের মধ্যে বসা না উনি ওইটা কো হা কাটমুল্লা ইসকু কাহতে হ্যাঁ দুনিয়া কি তালুক কথা আল্লাহকে সাথে জুড়ে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক লাগায় তারে কি করে কাঠম্লা বনার মূলভী দেয় কিছুক্ষণ পরে কমলা কিনছে কিনা হুজুর রেখা কাঠম্লা হাজিয়ে নিয়ে নিতে দুনিয়া তাল্লুক নেই কমলা তো দুনিয়া আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কার সাথে আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক তখন আল্লাহর সাথে কায়ে হবে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 subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah wa la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah wa la ilaha illa allah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illa allah muhammadur rasulullah sallallahu alaihi wasallam api dehu lalbag madrasah ঘোষণা করছেন প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে করছে হাবিব কে প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তৃতা রাখতে দেওয়া হবে নাগ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ গ্রাউ হাবিবুরের দরজা পর্যন্ত পুলিশ মাদ্রাসার ছাত্র উত্তাব আপনি যে প্রেস ক্লাবেন বলছেন সরকার আপনাকে প্রেস ক্লাবেনা আপনাকে গৃহবন্দি করে ফেলছে হুজুর আপনি রুমের থেকে বের হওয়ার চেষ্টা করবেন না আমাদেরকে জানাই দিচ্ছে আপনি জুজুর শুন নেই উঠতে পাদমিনের আস্র মারি মাদ্রাসার মুহু তো দেখ নাই দেখবা সামনে কাঠল্লা শখ তো মুল্লা জিওন বাদশা শাহজাহান রেশমি কাপুর পরার শখ হয়েছে দরবারি মৌলবি তাকে না কিছু এক নম্বরের না। জানে না আমাদের মধ্যে প্রেসিডেন্টের সামনে ফ্যাস লাগাই ছে পাশা লেগে যায় মোল্লা জীবন দেখলো সব বনাস যে যত ফটো এই বাংলার মাটিতে চলবে না হাত্র সাবুজুর গালে দিন সমর্থন সারা বাংলার মাটিতে কোনো ফটোয়া চলবে না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 একটা করেছেনটাকে নিয়ে চলে গেল আলাদা রুমের ভিতরে গেছে এরপরে দুই তিন মাস পরেই শাশুড়ির সামনে প্লেট নিয়ে ভাত বইছে লোক খালি মুখে আন্দা করে দেখো আম্মা কি বৌমা চোখের ফানি ছেড়ে দেখো আম্মা কি জানি হয়েছে বৌমারের পিঠে চুমা টুমা দিয়ে আম্মা কিচ্ছু হইছে না সুখবর বা সুখবর কোন কিছু বুঝেন না খুশিতে যাইয়া খবর দিছে। আমার ছেলে সেই শ্বশুর গড়ে আইছে লাভ দিয়া সাল সামনে কুমছো কি ব্যাপারে খবর দিছে খাওয়া দেওয়ার কথা কি বলবে পেছনের দরজা দিয়ে বাইরে আশেপাশের লোকজনকে যাই খবর দিতে আরম্ভ করছে আমরা শাশুড়ি ব্যবস্থা করে আত্মীয় স্বজন তার লেগে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে আর কত মান্তি আর কত কিছু শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে আনন্দের দেও আর ঠিক আরেকটা কোন জায়গায় গেছে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 বিভিন্ন জায়গায় বৈশা এক সঙ্গে ধাক্কা দিয়া বাদাম খায় বাদামা দিবস নাই কারণ আমার রাসুল বলেছেন মলিমকে না বড় শ্রদ্ধা করে না মুসলমানদের জন্য প্রয়োজন নাই ভালোবাসা না কি করছে তারপরে দু তিন মাস পরে হঠাৎ করে বাস খাইতি বইয়া প্লেটটা ধাক্কা দিয়া মাথাটা নিচে কি জানি ঠাস্কর একটা মারে দিচ্ছে মারে দেখো কই গেছলেন চুপচাপ আশেপাশের মানুষ যাতে না শুনে যখন তার বাবা ঘরে আইছে। করে মার গ নাই বাবার গুম নাই পুরা পরিবারের মধ্যে অশান্তি কেন বয়সে বেশ কম আছে না আরো না বয়সে বেশ কম আছে না। সেও তো আরেক ছেলে ছেলের সাথে পরিণত হবে না থেকে র নিয়ে গেছে বড় হুজুরে গেছে বাদশা নিজে গেছে যা হুজুর আমার এই ফটো আনা যেই ফটো দেখছে মোল্লা জীন কাজ আমার কাছে একটা আইছে আইসে ফটোয়ার খবরটা আমি আগে কইতে চাই তারপরে সর্বপ্রথম বাচ্চা তো সামনে বসা মসজিদের ভিতরে কিছু বলতে পারে না বুঝুন আর দাঁত খালি কামড়ি মল মানুষটা বোঝাল কোন রকমগীর যুবরাজ মোল্লা ছাত্র হ্যাঁ দেখল যে সব মানুষ আমার হুজুর দৌড় হুজুরে খবর দিতে যাই হ্যা আমার বিরুদ্ধে ফটো দিছেন। একটু পরে দুঃখ দিছে বাবা কাছে দেখো আব্বা হুজুর করার জন্য পুলিশ পড়াইছে হুজুর কিন্তু গোটা বাংলাদেশের মুরানি মাতব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত অনেক মাদ্রাসায় তল্লাশি করা হয়েছে অস্ত্র দূরের কথা বন্দুকের গুলির খুসাও পাই নাই অস্ত্র তো নাই বাচ্চা সাদা হাজিকে তোর হুজুর অস্ত্র কালি করি যদি হাত উত্তোলন করে বাবা তোমার তকতে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর একটা ঘটনা মনে করছিল আজকাল তো কথা কথা আনা সাগরের পারে আইসা ময়নুদ্দিন চিস্তি আর আস্তানা গাছছেন আর এই ভারত উপমহাদেশে মিন চিস্তির আগমন না ঘটলে হাট মাদ্রাসা হৈত কিনা সন্দেহ আছে ইসলাম কবুল করেছেন সেই ময়ুদ্দিন চিষ্টি হানাসাগরের পারে হাজার হাজার লোক যেন সাথে মুসাফা করে তারপর ইসলাম ধর্ম কবুল করে মুরি হয়ে যায় বাদশাহাজ পিতিরাজ দেখলো সাবনাশ এই মৌলভী যদি পুলিশ মোতায়েন করছে আনা সাগরের পানি এই মৌলভীকে ব্যবহার করতে দেওয়া হবে না পুলিশ বাহিরে মুঠায়েন পানি আনতে পারে না খাদ মিরে ডাক দেখেছে আমরা দেশে আপনারা মালা কইলে বুঝেন তো মালা ছোট্ট একটা মালা ওইটা খাদেমে দিয়েছে ওইটা ফানি লইয়া খাদেম যখন গেছে ফানি আনতে পুলিশ এসে ওই ফানি যাইয়া মালাটা দিয়ে উড়াইয়া যখন আনছে পেছন দিক দিয়া আনা সাগরটা ফোরাটা শুকায় কাবে বিল ছিল সবগুলো দুধ নাই পৃথিবীর দেখলো সভ্যনাশ্রী এই কাম এই মরু বিচার আর কেউ করছে না দশজন পুলিশ দুইজন দারগা আর কোনদিন বয় করে না করে হাঁটা জারের বৌসবাস পর্যন্ত কথা বলতে কাউরে বই করেছে মৃত্যু পর্যন্ত বই করবেও না ঠিক না বে ঠিক আল্লাহ এক নম্বর গুণ হইল বইও করে না কোন টেনশন ভিতরে চিন্তা নাই দুই নম্বর আরেকটা গুণ হইল আল্লাহ খুব নম্র ভদ্র হয় ই তব ঘুমুলো না কালু সালাম জিন يَقُومُ <تصفيق> سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَ اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا يَا رَسُولَ الله وَعِبَادُ الرَّحْمَنِ الرَّحْمَنُ الرَّحِيمُ رجলি বান্দা হবে الَّذِينَ يَمْشُونَ عَلَى জমিনও ট পায় নাগোলক সাপ যখন জমিন দিয়া চলত তখন জমিন টের পাই চল খুব নম্র ভদ্র ভাবে জমিনের উপর দিয়ে চলে তাদের হইল দুই গুণ ময়ুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ গেলাই যখন দেখছেন যে পুলিশ বাহিনী আসতেছে ভয়ও পায় নাই আর নম্র ভদ্র তার কারণে পুলিশ দিকেই বাহিনীর দিকে যা করার তো যেই যে বসছে বসার পরে কি জানেন যে যে টুক জায়গার মধ্যে বসছিল মাটি নিচের মাঠি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছেন শুধু তাই না লড়ে না বসার সময় যে যে দিকে চাইছিল জবান বন্ধ খালি ওই যে কোন জায়গায় রাস্তার মধ্যে বাধা দিছিল আর কি গুলি করছিল সারা বাংলাদেশে আগুন লাগছিল পিতিরাজ দেখলো যে সভ্যনাশ্রী এখন আয় না এতক্ষণ লাগে নাকি এবার ডাক দিছে শক্তিশালী একটা বেদিল চিস্তির দেখা মাত্র কোন ভয় নাই ভয় আছে খুলে দিয়ে বলেছেন তোমাদের গুলি বহন করার জন্য আগমন করেছি ফাঁসির কাস্টে যায় ও বলবো ইংরেজের বিরুদ্ধে জাহাদ করা দেখা নাই একটুকু গাবরাই নাই ঠিক আগের মতো ব্যবহার আগের মতো নম্রতা আগের মতো বাসা বৈঠক বৈঠক নিচের মাটি তাদেরকে গ্রেফতার করে ফেলেছেন হাত পাও নড়াচড়া সব বন্ধ হয়ে গেছে গোটা শরীরটা জমে গেছে এবার সামনে গেছে দেখে সবাই ইসারা দিয়া কয় আগে যারা এসেও তো বইসই রয়েছে আমি যদি এখন তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই একটু জিজ্ঞেস করা লাগবে এমনি তো আর জিজ্ঞেস করতে পারবো না আগের চা হালাত এখন তাই হালাত সব বসা এইবার পৃথ্বী রাজগড় থেকে হার দিয়ে বের হইছে সারাবাহিনী তো আমার লগে এবার আমি নিজে যাব। বাবা ও বাবা পিতা উপরুল্লার কসম দিয়ে বলি মুসলিম ফকিরের সাথে যদি বিয়া দি করেনে রাখো তোমার সিংহাসন ব্যঙ্গে টোকরা টোকরা হয়ে যাবে সেনাবাহিনীর ডাকামড়ে দূর দিছে নিজে যাইয়া সব পুলিশ সব বসা পুলিশের পেছন দিক দিয়া গলার মধ্যে গামছা লাগিয়ে আ। এবার সবাই শিলত দিতে আরম্ভ করেছে তাদের বাদশারে যে আরম্ভ করেছেন বাদশা ডাক দিয়া বলে রাগ বেড়া শিলত বসতে পারলাম না এখনো মায়ের স্তানে এক ফুটা দুধ নাই বাচ্চাদের হাহাকার শুরু হয়ে গেছে আল্লাহরাইন দিন চিস্তি ডাক দিয়া বলেন দরের কোন মধ্যে বলতে ছিলাম হাবিদুর কথা হাবিজুর ডাক দিয়ে খাদেন রেখে হুজুর ফানি লু ফানি আনতে খাদেন গেছে আমরা দরজার মধ্যে দাঁড়া হাবিজি হুজুর আমাদের দিকে ফিরা দেয় কিন্তু যে কিছু ছাত্র আছে একবারে আসে কিন্তু ঠিক ভাবে ঠিক দিয়ে দিবে চিন্তা করবে না তুই আসে ছাত্র হিসেবে যাইয়া পোস্টার মধ্য থেকে রিক্সা একটা দুইটা ছাত্র করে তুই আর পুলিশ বাহিনী আমার রুগী আছে রুগী যাইবা গেছে হাবিত নামাজ বিরেঘাত সালামটা ফিরাইছে এমন সময় ছাত্ররা হুজুর রিক্সা আইস যে আসছে হাবিদ জি হুজুর দেখা লাগলে চলো। আমরা দৌড়াদৌড়ি করে আসলাম যে হাবিজি যে পুলিশ যারা ছিল তারা সব লাইনে পুলিশ দাঁড়ায় গেছে আর হুজুর প্রেসিডেন্ট মধ্যখান্ডা হাঁটতেছে ওই চালাও। আর আমরা মনে মনে বারতেছি দৌলো এরকম কিন্তু যেই কষে চালাও রিক্সা বিল বাজাইতে সার সামনের দিকে পুলিশ অফিসার নিম্পি টিমপ্রি লাগে এর মধ্যে একজন আইসা আমাদেরকে হুজুর হাবিজি হুজুরের আমার জীবনে আমি অনেক ডিউটি করছি হুজুর কি এখন রুমে আছে আমি কি হুজুরের কাছ থেকে একটু হাত মিলাইয়া দোয়া নিতে পারবো সামনে দিয়ে কিন্তু গেল আমাদের যারা খারাপ আছে হুজুর কিছুক্ষণ আগে রুম এবে গাছিল এবার ওই পুলিশ রওনা হয়েছে হের পেছনে আরো দশ পনেরো জন রওয়ানা তো সবাই হাঁটতে হাঁটতে হুজুরের দশর মধ্যে যাইয়া আল্লা রাতে যারা বিয়াদি করে দুশ্মনী করে আমার রসুল বলেছেন করে পৃথিবীর যাবতীয় শক্তি তার সামনে তৎপা দেখতে পারে না বলেছেন আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না আমরাই মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো আল্লাহ পাক আমাদেরকে তো অভিজ্ঞান কর সকলে বলে না নিন বলে না নিন সামনে দিন যদি আসি আজকে যেখানে শেষ করলাম পরিবেশনা করেছে